حدیث نمبر چوبیس عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن سورة في القرآن ثلاثون آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك سورة الملک المرجد أبو هريرة رضي الله تعالى عنه تبور نتو তিনি নবী করিম সল্লাহু আলিহ ওসল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সল্ল্লাহু আলিহ্লাম বলেছেন পবিত্র কোরআনের মধ্যে তিরিশটি আয়াত বহনকারী একটি সুরা আছে উক্ত সুরাটি তার সংরক্ষণকারীর জন্য সুপারিশ করার ফলে সে ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হয়েছে উক্ত সুরাটির নাম হল তাবার্লেদি বিয়েদিহিল মুল্ক अर्थात महा सेई से मंगलदायक जाते सर्वमय करबन सुनन हदीस नम्बर तीन हजार 3786 सुनन अबू दाउद हदीस नम्बर এক এবং জামে তিরমিজি হাদিস নম্বর দু তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনু মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং আল্লামা নাসরউদ্দিন আল হাদিসটিকে শোহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা সুরা আলমুল্কের কতকগুলি মর্যাদার বিষয় প্রমাণিত বা সাব্যস্ত হয় দুই যে ব্যক্তি যত্ন সহকারে এই সুরাটি পাঠ করবে ও তার উপদেশগুলি মেনে চলবে এবং একনিষ্ঠতা ও আন্তরিকতার সহিত আল্লাহ ও তদীয় রসুলের আনুগত্য করবে সেই ব্যক্তির পাপ মোচনের জন্য এই সুরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে তিন যত্ন সহকারে এই সুরাটির পঠন পাঠন অধ্যয়ন ও অধ্যাপনা গবেষণা এবং অনুধাবন করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে